সুনো সুনো রে মানোরে ওরে দুখেরি কাদ ও ও ও ফলাই ওফারের গার হলো রে কিমো সুনো সুনো রে মানুষ চুন দুখের কাহুন সুনো শুনো রে মানুষ শুনো দুখের কাহাদ ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কে মন হাই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন শুনো শুনো রে মানুষ শুনো দুঃখের কাঁদন শুনো শুনো রে মানুষ শুনো দুঃখের কাঁদ ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কেমন হাই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কেমন আমি এখানে ছিলাম সাথে বসে চা নাস্তা করলাম নিচে যাই দুই বন্ধুর আলা ফল ওখানে দাঁড়া বিদায় নিয়ে চলে গে আসার পাঁচটা মিনিট পর হাইরে হঠাৎ সেলিম মোবাইল ফোনে বলেছে বিদায় নিয়ে চলে আসার পাঁচটা মিনিট পর হাইরে হঠাৎ মোবাইল ফোনে বলেছে খবর হেলাল বলেই অনেক লোকের হেলাল বলল অনেক লোকের হয়েছে মর ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন হাই রে ফ্লাই ওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন শুনো শোনো রে মানুষ শুনো দুঃখের কাহ দন শুনো রে মানুষ শুনো দুঃখ হি কাহ দর গার্ডার ভেঙে হলো রে কে মন হাই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কে মন যখন সাতটা বাজিলো ষাটটা বাজিল বহির চায়ান যখন ষাটটা বাজিলো বহদ্দার হাত শুকের চায়ানি মে আসিল নামছে মানুষের ই কেউ হতভম্ব আবার কারো চোখে জল আসছে মানুষেরই ঢ হত হতভম্ব আবার কারো চোখে জল সামনে গিয়ে দেখি আমি হই আত্মারা গাহে কত লোকের দেহ তেতলে হয় টুকুরা টুকুরা সামনে গিয়ে দেখি আমি ওই কত লোকের দেহ দেহলে এই তো বুঝি মাটির মানুষ এই তু বুঝি মাটির মানুষ রাখিও সরন ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে ও ল মন হাই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কেমন শুনো শোনো রে মানুষ শোনো দুঃখের কাঁদন শুনো শোনো রে মানুষ শুনো দুঃখের কাঁদন ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কেমন হাই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কেমন बंधु पुलिस जहांगीर भाई मोबाइल कर कथा आख जानते च बधु पुलिस जहांगीर भाई मोबाइल कथा आख जानते च बंधु पुलिस जहांगीर भाई कथा आबाइल जख जानते चेल आम হাতে আমার রক্ত ঝরে ইটের আঘাত পাই ও আঘাত পায়। উদ্ধার কাজে ব্যস্ত আমি পুলিশ বক্সে হাই ছয়টা মোটর সাইকেল মানুষ দিল রে জানাই হাইরে উদ্ধার কাজে আমি পুলিশ করছি নিয়ন্ত্রাইভার এর গার্ডার ভেঙ্গে হলো রে কেমন হাই রে ফ্লাইওভার এর গার্ডার ভেঙ্গে হলো রে কেমন শুনো শোনো রে মানুষ শোনো দুঃখের কাঁদন শোনো শোনো রে মানুষ শোনো দুঃখের কাঁদন ফ্লাই ওভারের গার্ডার ভেঙে হল রে কেমন আই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হল রে কেমন চাঁদগাও তানার সামনে হা আগুন জলে দাও দাও করে নিয়ন্ত্রণে নাই চাঁদগাঁও সামনে যা আগুন জলে দাও করে নিয়ন্ত্রণে নাই মানুষ কি ভুল করিল ফায়ার সার্ভিস কর্মীদের ইটপাট খেলে মারিল মানুষ কি ভুল করিল সার্ভিস কর্মীদের মারিলো যারা উদ্ধার কর্মী তাদের আমার যারা উদ্ধার কর্মী তাদের আছে প্রয়োজন কিছু অমানুষে তাদের করলোহনির জাহাজ ক্ষতির উপর আরও ক্ষতি ক্ষতির উপর আরো ক্ষতি করার কি কারন ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলোগে কেমন আই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলোগে কেমন শোনো শোনোরে মানুষ শোনো দুঃখেরিকাদ শোনো সুনরে মানুষ শোনো দুঃখেরিকাদ ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন আই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন সে বাহিনীর টহ সীতে পুকুর জলে নেমে যায় ডুবুরির দল, সেনা বাহিনীর টহ সীতে পুকুর জলে নেমে যায় ডুবুরির দল। রেব ও বিজিবি এলো বহদ্দরহাট রণক্ষেত্র নিয়ন্ত্রণ করলো রেব ও বিজিবি এলো বহদ্দরহাট রণক্ষেত্র নিয়ন্ত্রণ করলো হাইরে জীবন স্বপ্ন ভেঙ্গে হাইরে জানি দীর্ঘ সাগাস বেঁধে টেনে তুলে দেখি কত কতলা दी सेना থ্যাংক ইউ স্যার সেনাবাহিনীর টহ সীতে পুকুর জলে নেমে জাইডু দল সেনা বাহিনীর টহল সীতে পুকুর জলে নেমে জাইডু বুড়ির দল র্যাপ ও বিজিবি বিজিবিএল বহদর হাট র নিয়ন্ত্রণ করলো বিজিবি ওরেব এলো বহাট র নক্ষ নিয়ন্ত্রণ করলো হাইরে জীবন স্বপ্ন ভেঙ্গে এলো একই দীর্ঘ সাহ রশি বেঁধে টেনে তুলে দেখি কত হোলা গাছ হাইরে জীবন স্বপ্ন ভেঙ্গে এলো একই দীর্ঘ শাস হোক রশি বেঁধে টেনে তুলে দেখি কতলা জীবন নিয়ে বসল তবে আগেই হলো মহর ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কেমন হাইরে ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কেমন শুনো শুনো রে মানুষ শুনো দুঃখের কাঁদন শুনো শুনো রে মানুষ শুনো দুঃখের কাঁদ ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কে মন হাই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙে কল রে কে হাই রে অনেক দিকে শুনি কত মায়েরি কাঁদোনাই রে শৈতে নাহি পারি ভাইরে বোনেরি কাঁদে অন্তরে যে সয়না না ওদের বাবারি কাঁদন ওহো অন্তরে যে সইছে না আর বাপেরি কাঁদোনাই রে যাদের জন্য কেঁদে মরে আত্মীয় সজ